বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প কে হাসে রচনা মঞ্জিল সেন গল্পটি প্রথম প্রকাশিত হয় আশ্বিন চৌদ্দশো এক বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে আমরা গল্পটি নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত সুক তারার একশো একটি ভূতের গল্প সংকলনটি থেকে গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে কে হাসে जागर पूर्णिमा घरे घरे लक्षी पुजो बारोड़ी पुजो तो आई चाँदर आलो कृत्रिम आलोकसाय झलमल कर प्रथम उत्तरबंगे बेड़ाते खूब भलो लगे कलकता दूरे छोट्ट शहर उत्सव मुखर रत उठेम धर्मशाल दो बेला बेहतर टार पर एक टा होटेले होटे राना भलो रकमारी शुरू मुख डाल पुई डाटार चंचचड़ी कपिर तरकारी रई पार्शे फेटकी नाना रकम माँ डिमेटा माँस को बद नहीं जानलार धारे एक टेबिले सामने बसल मुखोमुखी दूटो चेयर দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে খদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছেন ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন হ্যাকাশে মুখ দু তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে কুণ্ঠিতভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে কি আমি বললাম না না এটা তো দুজনেরই টেবিল घाटा कलकता একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতার কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি আছে না আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশগাঁয়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ এখানে আছি দু বছর তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তো সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি তাও না ভদ্রলোক কয়েক চুপ করে তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সবকিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাহার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই অবশ্যই না থাকে মোটেই না আমি হেসে বললাম হাঁড়িতে চাল ফুটছে ভাত না হওয়া পর্যন্ত আমি যা বলবো তা কিন্তু একটি ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক তেমন কিছু আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এখান থেকে মাইল ৩০ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম ভদ্রলোক শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় খুব মারদাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশান চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন যেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষিবিজ্ঞানে আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে মাইল খানেক দূরে কুলিখামিনের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে রান্না বান্না সবই করতো চৌকু ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোন বাড়ি ছিল না শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া পোড়ো বাড়ি বলছি এই জন্য এই যে বাড়িটা চুন প্লাস্টার ঘষে পড়ে গুলো যেন এখানে ওখানে বট সূত্রের চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানলা সব সময় বন্ধ থাকত। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারিদিকে সবুজ আর কলকাতা থেকে এসে জায়গাটা আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কলিকামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুল রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করত জায়গাটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চাবাগানের আকাশে পূর্ণিমা চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপলি সুধায় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে কলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লোর চললেও আমার বাংলোর সারাদিনের খাটা খাটনির পর গাড়ো ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দা এসে দাঁড়াল বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ভেসে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম শোয়া দশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কি না সে বলল শুনিনি আমি ভাবলাম কুলি মজুদদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার পণ্য করলেন না भविष्य उज्जवल शुद्ध रेडियो शुद्धम रेडियो इट्स थ्री এক ভদ্রলোকের তিনি এক সময় একটা চা বাগানের ম্যানেজার ছিলেন তিনি বলতে শুরু করলেন তার জীবনের বিচিত্র একটা অভিজ্ঞতার কথা পূর্ণিমার রাতে তিনি এক বিকট হাসি শুনতে পান কে হাসি এত রাতে আরো এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ ट से हसी प्रकृतिस्त मानुषे नुझते कष्ट साधारण क्यों भुत गड़ी देखल रसटा एक मोटा लाठिया टर्च नहीं बड़िए पड़ल कंतु का खुजे पेलम আগেরবারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ও হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসি শব্দ শোনেনি আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধঘটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না একবার মনে হল আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি কিন্তু সেই চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেড়িয়ে পড়লাম হাসি শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুসু লোকেরা ওখানে এসে জড় হয় জোরাইকার বাড়িতে একটা গোপন আড্ডা বাড়ির সব জানলা দরজা বন্ধ সদর দরজায় বড় এক তালা ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না আমি কি করবো মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কি না তিনি এক চমকপ্রদ ঘটনা শোনেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকত তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করতো না ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলা তখন তাকে চাবুক মারা হতো শাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। ছিল জন্য সেও পাগলের গলা চেপে ধরল পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসি এই হলো বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিনার আয়োজনটা আমি ভালোই না ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছি করছিলাম ভদ্রলোক গুজরাতে কেমন করে কপরদক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম ঠিক ১০টার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছে আর তার জীবনই বলে যাচ্ছে। আমি একটু উত্তেজিত হয়েই বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে একটা হাসি হাসি কার হাসি হাসি কই আমি তো কারো শুনতে পাচ্ছি না কারদিক তাকালেনা পেতে শুনুন আমি অসহিষ্ণু গলায় বললাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক ভুরু কুচকে মনসংযোগ করার চেষ্টা করলেন তারপর গান নেড়ে বললেন আপনি বোধ হয় ভুল শুনিয়েছেন কেউ হাসেনি আপনার মনের ভুল শুনছি এইবার আমার ধৈর্য চুতি প্রায় চিৎকার করে বললাম আমি এই আর আপনি আমায় আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহান হয়ে পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে বোধায় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম বরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন না ওই ভদ্রলোকের জন্যই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে এডাপিস থেকেও এ ব্যাপারে একটা খোঁজখবর খবর এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হল আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্ত নস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত হয়েই হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির দিকে না। আমার বাঁ পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে ছিল রিভলভার বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধ ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরনো দরজা আর আমার প্রচন্ড পদাঘাত দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো খেলতে লাগলাম বহু বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝেরও থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য দুলি কোনা উঠতে দেখলাম তারপর হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে হাসল আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু তিধানা করে আমি লাভ দিয়ে দু তিনটে শ্রেণী টপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসি শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দড়াম করে খুলে গেল আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকলাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয় मानुष के भय देखिए ओ बाड़ी दूरे सर तर मतलब तब भेबीर घरे ढुके आसबाब पर्त नहीं फाका शून्य घर हमें चारिदी के टर्चर आलो बुल हठात एक अशरी अनुभूति सर्वांगे काँटा दिए उठल মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি চড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অদৃশ্য উপস্থিতি অনুভব করছি যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না বীরেশ্বর বাবু একটু থেমে টেবিল থেকে জলের গেলাসটা তুলে এক ঢোক জল খেলেন তারপর গেলাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের শেষ নেই তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দার সিঁড়ি নামতে লাগলাম আর তখনই আবার শুরু হল সেই হাসি শরীরের হিম করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেরও সিদ্ধারা বেয়ে যেন বরফ জলের দ্বারা নেমে কোন রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত আর আমি দুকান জেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করল হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিস ফিস एक बचर को रकम से भय नरक जंत्रणा सह्य कर इस्तफा दिए चाटी अपनी कलकत फिर गलतना क्या जिज्ञस कर आत्मयर मध्य थकले शरीर मन दी भलो हतनी तो मुश्किल हमारत् स्वजनरागल भा সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আমি অবাক হয়ে বললাম আর তো আপনি সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা এখানে এসেও আমি সেই হাসি হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতো বললাম ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন আমি দেখলাম আকাশে করছে রুপলি থালার মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে থাকলাম তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে কোটোর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি কণ্ঠে বললেন শুনতে শুনতে পাচ্ছেন আর আমি হাত ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা শান্ত হন শান্ত হন আমি বললাম আমার মনে হয় আপনি কোনো সাইকায়িস্টকে দেখালে ভালো হয়ে যাবে এটা এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তারপর বললেন আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন। কি আমি জানতে চাইলাম বীরেশ্বরবাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি निश्चित धारणा आगे जन्मे <laughs> होटे छोकरा इसे सामने दूथला भात नाम गरम भात धोआ उठे शुनि কে হাসে রচনা মঞ্জিল সেন গল্প পাঠে দীপ গল্পের সূত্রধার মির শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় বর্ণালী পরিকল্পনা ও পরিচালনায়